الحمد لله رب العالمين والصلاة والسلام على عشاف الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين شامنا تتاشق <تصفيق> من للي السلام عليكم ورحمة الله وبركاته حديث شريك كتاب الرقاق تكي أمانت أدهير حديث أم رشون چلم ابن رسول الله صلى الله عليه وسلم شيء حديثي তখন কে আমাদের অপেক্ষা করো ওনাকে বলা হল কিভাবে আমানত নষ্ট হয় তিনি বললেন যখন কোনো ব্যক্তিকে এমন দায়িত্ব দেওয়া হয় যেটা পালনের জন্য সে সম্পূর্ণ আনফিট অনুপযুক্ত ওই লোককে দায়িত্ব দিলে তখন কে আমাদের অপেক্ষা করো এবং এ প্রসঙ্গে আমরা দেখলাম যে আমানতের অনেক ব্যাপক সংজ্ঞা রয়েছে ওয়াইডার কাইন্ড অফ কনসেপ্ট দিনই দায়িত্বগুলো আমানত এমনকি সর্বশেষ স্বাধীনতা শুনলাম যে গোসলটাও একটা আমানত ঠিকমতো মতো পাকসাফ হয়ে পবিত্রতা অর্জন করা এ লাইনে আমরা এখন আমানতের আরও ওয়াইড এরিয়া দিকে যাচ্ছি নসিহত করাটাও একটা আমানত আপনার কাছে কেউ যদি পরামর্শ চাইতে আসে আপনার জ্ঞান বুদ্ধি আল্লাহতালা দিয়েছেন নলেজ দিয়েছেন জ্ঞান আছে অভিজ্ঞতা আছে ভালো কেউ আপনার কাছে একটা কাজ করার জন্য পরামর্শ চাচ্ছি কাজটা করা ঠিক হবে কি না আপনি তাকে একটা ভালো পরামর্শ দেওয়াটাও আমানত এ বিষয়ে রসুল্লাহ আল সাদ করেন আলমুস্তা হাজিস্রী এসেছে হাসান। যার কাছে পরামর্শ চাওয়া হয় অ্যাডভাইস চাওয়া হয় তিনি আমানতদার আমানত রক্ষা করতে হবে তাকে তার কাছে আমানত রাখা হয়েছে এই পরামর্শ আমানত রাখা হয়েছে এখন সে যদি একটা উল্টা পাল্টা পরামর্শ দেয় অন্যায় পরামর্শ দেয় রং অ্যাডভাইস করে তাহলে সে আমার হাতের খেয়ানত করল আপনার কাছে আসলে যে আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাই আমার মেয়েকে বিয়ে দেবো অমুক জায়গায় প্রস্তাব কি মনে করেন আপনি যদি জানেন জেনিউনলি সামথিং রং আছে আপনি তাকে রাইট পরামর্শ দিতে হবে আপনি বলতে হবে যে এখানে এতটুকুন ভালো আছে এই জিনিসটা এখানে একটু সমস্যা আছে বিশেষ করে বড়ো সমস্যা থাকলে বলতে হবে ছোটো সমস্যা না বলাই ভালো কারণ ছোটো সমস্যা আমাদের সবার জীবনে আসে ওগুলো অ্যাভয়েড করে যেটা বড় সমস্যা ওটা বলতে হবে তা না হলে আমাদের সে হয়ে যাবে তাহলে গৃহবাদ হবে না একজনের বিরুদ্ধে বলে ফেললাম বড়ো ধরনের ত্রুটি থাকলে আপনার আরেকটা ভাই পরামর্শ চেয়েছে তার হকটা বেশি ওই লোকের তুলনায় এর হকটা বেশি আল্লাহ এত খারাপ মানুষ বলা যায় না শুধু আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে এই জন্যই তার কতটা বদনাম করে দিলেন এটা কি আমনাথ পালন হলো সেয়ান হয়ে গেল নিজের স্বার্থ সিদ্ধি অথবা নিজের দুশ্মনির প্রতিহিংসা পড়ানো হয়ে কিছু বলা এটা আপনার স্বার্থ আপনি দেখলেন আপনি সঠিক পরামর্শ দেননি আল মুস্তাশার মহতামান যার কাছে সাহায্য চাওয়া হয় সে ব্যক্তি একটা আমানত দাঁড়িয়ে রক্ষা করে তার আমানত চলে আসে কে ব্যবসা খুলবে এই ব্যবসাটা করতে তাই কি মানে করেন যদি মনে করেন যে এই ব্যবসাটাতে আমিও করি সেও এই ব্যবসা করতে আসছে এই ব্যবসা থেকে তার সরাইতে হবে এখন আমি বলি না এই ব্যবসা করো না সাংঘাতিক ঝামেলার জিনিস হ্যাঁ সর্বনাশ জীবন শেষ হয়ে যাবে বাদ দেব এটা অথচ ভালো ব্যবসা আপনি মনো বলি চান সে ব্যবসা করলে আপনার এখানে একটু কম্পিটিশন হয়ে যাবে সঠিক পরামর্শ দিলেন না এইরকমভাবে পরামর্শ চাইলে তাকে রাইট পরামর্শ দেওয়াটা একটা আমানত হয়ে যায় যদি আপনি উল্টাপাল্টা করেন আমানত খেয়ানত হয়ে গেল এরপরে যে ব্যক্তি কোনো দায়িত্ব পালন করে সরকারি দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা তার জন্য একটা আমানত চাই সেটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোক অথবা পলিটিক্যাল পোস্ট হোক এই ব্যাপারে এক হাদিস রসুল্লাহ সাল্লা সাদ করেছেন সহিমসমের হাদিস মানিস চা আমল নামিন কুমা কাউকে যদি আমরা কোন রাষ্ট্রীয় দায়িত্ব বা কোনো সরকারি দায়িত্ব কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোন পোস্ট দিয়ে থাকি তাহলে সে যদি রাষ্ট্রীয় সম্পদের বাইতুল মালের কোনো একটা সামান্য কিছু নিজের জন্য লুকিয়ে রাখে একটি মাখিত সুতা বা সুই ছোট্ট খাটো একটা জিনিসও যদি লুকিয়ে ফেলে বা এর চেয়ে বেশি তাহলে সেটা গুলুল হিসাবে কে দিন ওইটা হাতে করে মাথায় করে তাকে উঠতে হবে এখন যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন সরকারি কর্মচারী হামলা, মন্ত্রী মিনিস্টার তারা যদি এরকম সরকারি সম্পত্তি দখল করার জন্য নিজের পকেটস্থ করার জন্য করেন তাহলে তারা আমানতের খেয়ানত করছেন খেয়ামতের দিন তারা খেয়ানতকারী হিসাবে আল্লাহ সামনে উঠবেন এইজন্য জন্য যাদের এই দুর্বলতা আছে তারা এই দায়িত্ব পালন করা ঠিক না আবুদার রাজিয়ালাহ আনহু এসে বলে নিয়ে রাসুলাল্লাহ আল্লাহ তাস্তা আমাকে কোনো সরকারি দায়িত্ব দেবেন না একটা পোস্ট বসাই দেন এটা দায়িত্ব দেন আমাকে কোন জায়গায় একটা পজিশন দেন আল ফাদ আবাব ইয়াদ আল্লা মানকাবি তিনি আমার কাঁধে একটা হাত রাখলেন দেখে বললেন ইয়া আবাদার ইনাকা দিফ আবুদার তুমি অনেক দুর্বল ওয়াই হ্যা আমান জনগণের দায়িত্ব পালন করাটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করাটা বড় আমানত ওয়াই হাইমন কে আমাকে আফসোসের কারণ হবে সেটা তার জন্য ইল্লা মান আহ হাক্কা ও আদাল আলাই হে ফিহা তবে কেউ যদি তার এই আমাকে গ্রহণ করে এর হক পালন করার জন্যে এবং আন্তরিকভাবে সচেষ্ট থাকে পাহারা দিয়ে এই হক পালন করবে কোনো রকমই বেহাত করবে না তাহলে ঠিক আছে তুমি আবুজার দুর্বল তুমি এটা নিয়েও না আবুদাররা দিলে আনহত অনেক উঁচু মানের স্বাভাবিক ওনাকে তিনি দুর্বল বললেন কেন এ দায়িত্ব দিলেন না কেন নিজে চুরি করে নেবেন নিজে কিছু লুকাবেন উনি এরকম লোক না ওনার মান অনেক খাই মার্শাল কিন্তু উনি একটু দুর্বল মানুষ নরম কেউ যদি বলে আমাকে দিয়ে দিন আমার খুব দরকার তাকে দিয়ে দিবেন অথচ দরকার নাই এই ধরনের ওনার একটু এই দুর্বলতাটাকে মিন করেছে এই বেশি নরম দিলে মানুষকে অনেক সময় ইনসাফ করতে পারবে না কেউ বেশি নিয়ে যাবে ওনার কাছে কেউ কম নিয়ে যাবে এই জন্য বলেন যে তুমি এটা যেন ফিট না তুমি পরে উল্টা হয়ে গেলে তোমার হাতে থেকে দশরা ঘটে গেলে কেউ তোমাকে মিস ইউজ করলে খামাকা আল্লাহ কাছে দায়ী হয়ে যাবে বাদ দাও এরপরে আরেকটি আমানাতের ইয়ে এসেছে যে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা গোপন কথা গোপন অনেক তৎপরতা আছে এগুলো বাইরে প্রকাশ করা আমানাতের খেয়ে একটি হাজি রসল্লা করলেন স্ত্রীর দাম্পত্য জীবনে অনেক কিছু তারা একে অপরের কাছে ঘনিষ্ঠ হয়ে যায় একান্ত কাছাকাছি হয়ে তারা অনেক তৎপরতা চালায় আর পরে এসে তাদের এই গোপনীয় কথাগুলাকে স্বামী বা স্ত্রী কোনো জায়গায় ফাঁস করে দেয় এটা আল্লাহ তালার কাছে অনেক বড় খেয়ানত। সহিমসমি এবং কি ওলে কি বলে গেল এবং এত শুরু করে দিলেন হয়তো কথাটা অসত্য উনি হয়তো কারোর বিরুদ্ধে অভিযোগ করেছেন হয়তো গি করেছিলেন হয়তো কোনো গোপন খবর বলে গেছেন আপনি চতুর্দিকে বলা শুরু করে দিলেন এটা আমানাতের খেয়ানাত হয়ে গেল এরপরে আমাদের অন্যান্য বেচাকে নিয়ে মধ্যে আমানত আছে বেচাকে নিয়ে আমানত আছে যে অন্য একটা সেশনে আমরা আলোচনা করেছি পচা জিনিস ভিতরে ঢুকিয়ে রেখে ভালো জিনিস কি সুন্দর করে সাজিয়ে রাখছে চট করে পচা ঢুকাই দিল কে আমানতের খেয়ানাত হয়ে গেল কর্মচারী মালিকের মাল তসরফ করছে আমাদের খেয়ানা হয়ে গেল এমন এমনকি নবী করিম সাল্লিয়াম muazzin ke amanadar bolechen amanat asetar tini ki bollen ekta hadithe al imamu dawamin wal muazzinu mu'taman allahuma arshin ayyima waghfir lil muazzinin hadith ti jam e tirmizi te bibonito hoyeche ebong hadith ti sahih tini আল্লাহ ইমামদেরকে এরশাদ করেন হেদায়ত করেন আর মহাদজেনদেরকে মাফ করে দেন দুইজনের দুই রকম দায়িত্ব দুইজনের জন্য আলাদা দুই রকম দোয়া করলেন তিনি ইমাম হলো দায়িত্বশীল তার মানে ইমাম আর দিনই দায়িত্ব অনেক বড় মহাদজনের তুলনায় ঠিক কিনা নামাজের দায়িত্ব পালন করা ঠিক মতো তার নামাজের ভিতরে সে যদি এখলাসের কমতি হয় নামাজের ভিতরে খুশু না হয় তাহলে সবার নামাজ অ্যাফেক্টেড হয়ে গেল অনেক বড় দায়িত্ব এছাড়া ইমামের তিনি লোকদেরকে নসিহা করা দায়িত্ব দিন শিখানোর দায়িত্ব লোকদেরকে এসলাহ করা দায়িত্ব লোকেরা গুণা করলে তাদেরকে ধরে আনি গুনার থেকে সরিয়ে নেওয়ার দায়িত্ব ফতুয়া দেওয়ার দায়িত্ব হারাল হারাম জাহেজ আছে না জাহেজ বলার দায়িত্ব অনেক বড়ো দায়িত্ব না এগুলো অনেক বড় দায়িত্ব এই তাকে বলেন যে ইমাম দায়িত্বশীল আর মহাবজেনকে বলেন আমানতদ্বার তার অর্থ কী মহাবজেন আজান দিবে টাইমলি যদি তিন মিনিট আগে আজান দিয়ে ফেলে লোকেরা ইফতার করে ফেলবে রোজা নষ্ট হয়ে যেতে পারে বা ওয়াক্তে পাঁচ মিনিট আগে আজান দিয়ে ফেললো লোকেরা আজান শুনে নামাজ পড়ে ফেললো নামাজ তো হবে না ওয়াক্ত ছাড়া আজান দিলে তো অনেক বড়ো আমানত আছে এখানে আল্লাহ আর্শা আল্লাহ ইমামদেরকে এরশাদ করেন তাদেরকে সহজ মাফ করে দেওয়ার সহজ দোয়া পেয়ে গেছেন বাচ্চারা ইমামের দায়িত্ব কঠিন ইমাম ভুল করলে সমস্যা আছে ইমাম ভুল করে ফেললে লোকদের দিনের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে ইমাম বলবে যে কবরের কাছে গিয়ে চাইতে পারা অসুবিধা নাই সেরে ঢুকাই দিল ইমামের উপরে অনেক দায়িত্ব একটা যদি হালালকে হারাম করে ফেলে হারামকে হালাল করে ফেলে ফতুয়া দিয়ে সর্বনাশ হয়ে যাবে এই জন্য ইমাম যেন এইরকম উল্টা পাল্টা ফতুয়া না দেন ভুল না করেন নবী করিম সাল্লাম ইমামদের জন্য দোয়া করেন যে আল্লাহ ইমামদেরকে সঠিক জ্ঞান দান করেন এই হাজিজ থেকে ইমামদের দায়িত্বানুভূতিটা বাড়া উচিত যে ইমরা অনেক বড় দায়িত্বে আছে ইমাম বলতে যদি আপনি এখানে আলেমদের কারণ সব আলেমদের দায়িত্ব কি দিয়েছেন নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীদের উত্তপ্ত রাধিকারী নবীদের সম্পদ কি সম্পদ তারা পেয়েছে বাড়িঘর জাগা জমি দিনের সম্পদ আল আম্বি কেরাম এল এমের গেছেন যে ব্যক্তি এই এলএমের সম্পদকে নিল ভালো করে নিল তাহলে সে বিরাট সৌভাগ্যের অধিকারী হয়ে গেল এই হাদিসির বাকি ব্যাখ্যা আমরা বিরতি পড়বে এখন বিরতি এসে গেছে আবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আমরা আমানত সংক্রান্ত আলোচনা শুনছিলাম সর্বশেষ হাদিস ছিল আমানতের বিষয়ে যে ইমাম দায়িত্বশীল এবং আমানতদার এই কথা বলার পরে তিনি বললেন আল্লাহ আরশ আঈম্মা যা আল্লাহ ইমামদেরকে এরশাদ করেন তাদেরকে হেদায়ত দেন তাদেরকে জ্ঞান বুদ্ধিদান করেন তাদের জ্ঞান বাড়িয়ে দেন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 একটা যদি হালালকে হারাম করে ফেলে হারামকে হালাল করে ফেলে ফতুয়া দিয়ে সর্বনাশ হয়ে যাবে না করেন করেন এই হাজির থেকে ইমামদের দায়িত্বানুভূতিটা বাড়া উচিত যে ইমামরা অনেক বড় দায়িত্বে আছে ইমাম বলতে যদি আপনি এখানে আলেমদেরকে সবাইকে ইনক্লুড করেন করতে পারেন কারণ সব আলেমদেরই দিনই দায়িত্ব আলেমদের দায়িত্ব কি দিয়েছেন নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীদের উত্তরাধিকারী নবীদের সম্পদ কি সম্পদ তারা পেয়েছে বাড়িঘর জাগা জমি সম্পদ এলেমের মিরাস দিয়ে গেছেন যে ব্যক্তি এই এলেমের সম্পদকে নিল ভালো করে নিল তাহলে সে বিরাট সৌভাগ্যের অধিকারী হয়ে গেল তাহলে ইমাম অনেক বড় সৌভাগ্যের অধিকারী হবে সে যদি ঠিকমতো এলএম চর্চা করে আর যদি না করে তাহলে সে অনেক বড় ক্রাইম করে ফেলবে অনেক বড়ো গুণাগার হয়ে যাবে হাদিসের শেষ অংশ যেটা ছিল প্রথম হাদিসটা যে নবীকার বলেছিলেন এদাদুইয়া আতিল আমান আন্তদের সাহ যখন আমার নষ্ট হয়ে যায় তখন কেয়ামতের অপেক্ষা করো আর বলা হলো কিভাবে আমার নষ্ট হয় বলেন ইদা উসিদুলোকের হাতে আরেকটি হাদিস এসেছে আবু হলাই রিআ বর্ণা করেন একদিন নবী করিম সাল্লা সাল্লাম লোকদের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ করে একজন বেদুইন এসে গেলেন এসে কোন ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করলেন কেমন কবে হবে বেদুইনটা যেভাবে করে আর কি কোনো কথা নেই বার্তা নেই কোনো ভূমিকার দরকার নেই সোজা প্রশ্ন সাল্লাম হাদ্দে নবী করিম সাল্লা সাল্লাম তার কথায় কোনো উত্তর করলেন না তিনি তার যে কথা বলাছিলেন সেই কথা কন্টিনিউ করলেন এর কথা তিনি কোনো উত্তর দিলেন না কেউ কে বলল দিলেন না সে প্রশ্ন করল মনে শুনেন নাই কেউ বললেন শুনছেন কিন্তু এই জন্য উত্তর করছেন না ফল বাদ হুম আবার কেউ কে না মনে হয় শুনেন নাই উনি হাত্তাঈদাকি সাহু এরপরে তিনি ওনার কথা যখন শেষ করে ফেললেন যে কথায় তিনি ছিলেন এবার তিনি বললেন কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছে যে ব্যক্তি সে প্রশ্নকারী কই হ্যা সেই কি এসে বলে যে আমি আমি প্রশ্ন করেছিলাম আমি এখানে আছি তখন তিনি উত্তর দিলেন ফিল আমা যখন আমায় তখন তুমি কে অপেক্ষা করো কলা কেফা ইদা আতোহা তখন সে আবার প্রশ্ন করল আমার নষ্ট হয় কিভাবে কলা ইদা উচ্ছেদাল আমরু ইলা গাই আহলে সন্তে সাহ যখন অনুপযুক্ত ব্যক্তির হাতে গুরু দায়িত্ব তুলে দেওয়া হয় তখনই তুমি কে আমাদের অপেক্ষা করো হাদিস বোখারিতে এসেছে এখানে হাদিস আরও বড় করে এসেছে এখন কিভাবে অনুপযুক্ত হয় সরকার যদি কোনো কর্মচারীকে নিয়োগ দেন তাহলে সেখানে কর্মচারী কি গুণাগুণ লাগবে ক্রাইটেরিয়া লাগবে এগুলোকে মেনটেন করে দায়িত্ব দিতে হবে কোনোপযুক্ত লক্ষ্যে কোনো সরকারি দায়িত্ব দেওয়া ঠিক হবে না সরকারি যে রাজস্ব আছে সরকারিদের তহবিল আছে সরকারি সম্পত্তি আছে এগুলো একটা বড় আমানত যারা এই আমানত রক্ষা করে না যারা সেখানে আত্মসাত করে তারা কি ওই দায়িত্ব পালনের উপযুক্ত হয় কোনো সরকারি দায়িত্ব এমন কোন লোককে দেওয়া যাবে না যে ব্যক্তি আমানত দ্বারি রক্ষা করে না যে ব্যক্তি সরকারি সম্পত্তি নিজের পকেটে পুরানোর জন্য চেষ্টা করে তাকে এই দায়িত্ব দেওয়া না যায় আমরা আজকে যদি দেখি মুসলিম দেশে বিশেষ করে অনেক জায়গায় অমুসলিম দেশে কথা বাদিয়ে দিলাম মুসলিম দেশে যেখানে এই সুন্দর কোরআন হাজিসের আমানতের গুরুত্ব আছে সেখানে মুসলমানদের মধ্যে এই হাজিসের অনেক আমনের ত্রুটি আছে যারা সরকারি পজিশন দখল করে তারা যেমন আমরা গুরুত্ব বুঝে না যেখানে আবুজার রাজিয়াল আনহুর মত ব্যক্তিকে নবীকার আসাম দায়িত্ব দিলেন না যে তিনি নিজে অন্তত আমানাতের খেয়ালাত করার লোক না কিন্তু অন্যরা তাকে মিস করে কি না এই ভয় তিনি দিলেন না আর যারা নিজেরা চুরি করে শেষ করে দেয় যারা নিজেরা খেয়ালাত করে বসে থাকে তারা এই দায়িত্বে আসা তাদের জন্য ক্ষতির কারণ যারা তাদেরকে দায়িত্বে বসায় তাদের জন্য ক্ষতির কারণ আর এই কারণেই দেখবেন যে অনেকগুলো মুসলিম দেশ পিছিয়ে আছে রাষ্ট্রীয় দুর্নীতির কারণে উপরে থেকে নিচে পর্যন্ত ভ্যারি টপ টু বটম সব জায়গায় চুরি আর চুরি সদনপ্রীতি ইনসাফ নেই বে ইনসাফ এই আমানতের খেয়ানতের কারণে এক একটি মুসলিম দেশের অবস্থায় আমার মনে অভিশপ্ত হয়ে গেছে নিরাপত্তা নেই শান্তি নেই মানুষ যখন আল্লাহ তালার সঙ্গে খেয়ানত করে তখন আল্লাহ তালা মানুষকে সে খেয়ানতের একটু টেস্ট দেখান যে তোমরা আমার সঙ্গে খেয়ানত করেছো এখন তোমাদের চতুর্দিকে খেয়ানত লাগিয়ে দেব তোমাদের কোন নিরাপত্তা থাকবে না একটু আগে আমরা শুনেছিলাম তুমি যতটুকু আল্লাহকে ভয় করো মাখলুক তোমাকে ততটুকুন সমীহ করে চলবে তুমি আল্লাহ তালার সামনে যতটুকু তুমি আল্লাহর আমার খেয়ানাত করা তোমার অধিকারের খেয়ানা তো চলতে থাকবে এই জন্য খেয়ানাদী ডাকাতরা উন্মতের দায়িত্ব পেয়ে বসে অসহায় জনগণ সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় লুটপাটে রাজত্ব কায়েম হয়ে যায় জোর যার মূল তার এই সরকারি সম্পদের লুটপাট চলতে থাকে দেশ উন্নতির পরিবর্তে অবনতির দিকে চলে যায় আর তার কারণে সমস্ত জাতির মধ্যে মোরাল ক্রাইসিস শুরু হয়ে যায় চারিত্রিক শূন্যতা সৃষ্টি হয় দৈন্যতা সৃষ্টি হয় সকল জায়গায় সুদ ঘুষ কে কার সম্পত্তি লুট করবে কে কাকে হত্যা করবে কে কাকে গুম করবে কে কার ক্ষমতা ছিনিয়ে নেবে কে কার সম্পত্তি ছিনিয়ে নেবে কে কার বাড়ি দখল করবে এগুলো চলতে থাকে তাই আসুন আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমানতের গুরুত্ব উপলব্ধি করি আমানত পালন করি রক্ষা করি আজকের মতো আমাদের এই আমানতের বিষয়ের আলোচনার মাধ্যমে এই সেশন এখানেই সমাপ্ত হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমানত দাহ তৌফিক দান করুন অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম আরহামাকু